খুঁজে ফেরে যাকে পুরো জাতি অসত্য প্রতিরোধে আপসহীন নেতা বজ্র কণ্ঠে যিনি প্রতিবাদী তার চেতনায় দুর্বার মরুঝর খুঁজে ফেরে যাকে পুরো জাতি ठर हुंका मिथ्यारे जा जल् सत्यर दीपाधा उठुक्का पन्फे जालिमेर तख्ते विप्लबी कण्ठर हुंका <श्चाली> যেখানে অন্যায় সেখানে দিচ্ছে করে দিচ্ছে আমার তোমার নেতা সবার নেতা। আমার তোমার নেতা সবার প্রিয় নেতা সাইখে চরমনাই দিচ্ছে ডা সাইখে চরমনাই দিচ্ছে ডা টেকনাফ থেকে তুলিয়া সারা বাংলার মাঠ প্রান্তন যুগের মোয়াজিন হাঁকছে আজান কেদে নিরন্তন টেকনাফ থেকে তে তুলিয়া সারা বাংলার মাঠ প্রান্তর যুগের মোয়াজিন হাঁকছে আজান কেদে নিরন্তর সত্য সমাসীন বাতিল হবে বিলীন সত্য সমাসীন বাতিল হবে বিলীন আসবে ইসলামী হুকুমা ছেড়া দিচ্ছে করে দিচ্ছে আমার তোমার নেতা সবার নেতা আমার তোমার নেতা সবার প্রিয় নেতা সাইখে দিচ্ছে ডা সাইখে চর দিচ্ছে ডা জুলুম শোষণের জাতকের মৃত প্রায় নীতিবান যিনি পূর্ণ করবেন দা জুলুম শোষণের জাতাকলে হত ভাগা জাতি মৃত প্রায় প্রয়োজন ছিল এক নীতিবান যিনি পূর্ণ করবেন দা ক্লান্তিহীন চোখে ক্লান্তিহীন চোখে সাহস দীপ্তিচ্ছে ডা করে দিচ্ছে ডা দিচ্ছে করে দিচ্ছে ডা আমার তোমার নেতা সবার নেতা আমার তোমার নেতা সবার প্রিয়া সাই খেচর মনায় দিচ্ছে ডাক সাইখে খেচর দিচ্ছে ডা সাইখে খেচর দিচ্ছে ডা সাইখে খেচর দিচ্ছে ডা